ইবনু আব্বাস রদুল্লাহ তাল্লান্নতে বর্ণিত যে সাদ ইবনু উবাদাহ রদুল্লাহতালাহু এর মা মারা গেলেন এবং তিনি সেখানে অনুপস্থিত ছিলেন পরে বললেন হ্যাঁ আল্লাহ রসুল আমার মা আমার অনুপস্থিতিতে মারা যান আমি যদি তার পক্ষ থেকে কিছু সাদাকা করি তাহলে কি তার কোনো উপকারে আসবে তিনি বললেন হ্যাঁ সাদ রদিল্লাহ তাল্লাহ্ন বললেন তাহলে আমি আপনাকে সাক্ষী করছি আমার মিখরাফ নামক বাগানটি তার জন্য সাদক্ষা করলাম